উপলক্ষ্যে বিশেষ বাদ। রাহিৎম ইউমাবাদ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 রসুল্লা সাল্লা এবং সাহাবিদের খুব নাড়া দিয়েছিল নবীজি সাল্লা সাল্লাম নিঃসিদ্ধান্ত নিলেন ঘটনাটিকে সাহাবিদের জন্য শিক্ষণীয় বানাবেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কি মনে হয় এই মা কখনো তার ছেলেকে জাহান নামে নিক্ষেপ করবে তারা বললেন না কখনোই না নবী সাল্লা আল্লাহ সাল্লাম বললেন এই মা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল আল্লাহ তার বান্দাদের প্রতি তার থেকেও বেশি দয়াশীল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 এই আয়াতে আল্লাহ তাদেরকেই নির্দেশ দিচ্ছেন যেন তারা তাদের সন্তানদের প্রতি যত্নশীল হয় আপনার চোখে যারা সবচাইতে দয়াময় তাদেরকেই আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তারা আপনার প্রতি যত্নশীল হয় তাহলে ভাবুন আল্লাহর দয়া কতটা বিশাল কোনো কোনো সৎকর্মশীল মানুষরা দোয়া করতেন এই বলে হে আল্লাহ আমার মা আমার প্রতি সবচেয়ে বেশি দয়াশীল তিনি কখনো আমাকে কষ্ট দেবেন না বরং কষ্ট থেকে রেহাই দেবেন হে আল্লাহ আপনি আমার প্রতি আমার মায়ের চাইতে বেশি দয়াশীল আমাকে কষ্ট থেকে রক্ষা ভুল আচরণ করতে পারেন একবার এমনকি সুযোগ দেওয়ার আগেও পরিত্যাগ করে বসতে পারে কিন্তু আল গাফুর আর রহিম আল আফু এমনটা নন তিনি ভিন্ন মানদণ্ডে আপনাকে বিচার করেন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 কিন্তু আল্লাহ বলেন সময় এখনই শুরু করুন প্রথমত অতীতের জন্য অনুতপ্ত হন প্রতিজ্ঞা করুন ওই কাজ আর করবেন না এবং বলুন আস্তাক ফির যদি এর সাথে অন্য মানুষের হক জড়িত থাকে তাদের সেটি ফিরিয়ে দিন আর সম্ভব না হলে পরোক্ষ হবে যদি মনে হয় এর কারণে ফিটনা সৃষ্টি হতে পারে তাহলে তাদের জন্য দোয়া করুন তাদের নামে দান সাদাকা করুন অথবা ভালো কাজে তাদের নাম উল্লেখ করুন খুবই সহজ আপনি আন্তরিকভাবে এই কাজ করুন আল্লাহর কসম আল গফুর আর রহিম তা গ্রহণ করবেন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 আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে সুরা নিশা আয়াত একশো শুধু যে তহবা গ্রহণ করবেন তা না তিনি সেগুলোকে সৎকর্মে রূপান্তর করবেন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 নিশ্চয় আল্লাহ তবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন সুরাবাকারা আয়াত দুইশো বাইশ কাজেই ভাইবোনেরা উঠে দাঁড়ান ঝেড়ে ফেলুন গুনাহের ধুলো অজু করে দুই রাকাত সলাত আদায়ের মাধ্যমে আপনার তবাকে আরো বেশি প্রাণবন্ত এবং সৌন্দর্য মণ্ডিত করে তুলুন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 সেই লোকটি আবারও গুণাহ করল এবং বলল হে আল্লাহ আমার গুণা মাফ করে দিন আল্লাহ বললেন আমার বান্দা একটি গুণা করেছে এবং সে জানে তার একজন রব আছে যিনি তার গুণা মাফ করেন এবং গুনাহের জন্য শাস্তি দেন আমি তাকে মাফ করে দিলাম এরপর সে তৃতীয়বারের মতো বলল হে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দিন খেয়াল করুন তিনবার আল্লাহ বললেন আমার বান্দা একটি গুনাহ করেছে এবং সে জানে তার একজন রব আছেন যিনি তার গুনাহ গুন করেন এবং গুনাহের জন্য তাকে শাস্তি দেন তুমি যা ইচ্ছে করো আমি তোমাকে করে দিলাম আসলেই আল্লাহ বলছেন তুমি যা ইচ্ছে করো আমি তোমাকে মাফ করে দিলাম তবে এর মানে এই না যে আপনি জান্নাতের ফ্রি টিকিট পেয়ে গেলেন এর মানে হলো আল্লাহ আপনাকে ততক্ষণ ক্ষমা করতে থাকবেন যতক্ষণ আপনি আন্তরিকভাবে ভাবে তবাহ করতে থাকবেন আবার গুনাহ করব এই চিন্তা মাথায় রেখে তবা করবেন না এটি জালিয়াতি আল্লাহর সাথে এক ধরনের প্রতারণা করার চেষ্টা আল্লাহকে খুশি করুন সহিখারিতে আছে যে কেউ ত অবা করলে আল্লাহ সেই ব্যক্তি থেকে অধিক খুশি হন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 করি ও সহু অু সরুন হিয় হচ্চ পই বং ও যুজিয় যে সৎ সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করবো দুনিয়াতে এবং প্রতিদানে তাদেরকে জান্নাতে উত্তম কাজের কারণে পুরস্কার জান্ন যা তারা করত সুরা আননাহাল আয়াত সাতানব্বই আবার এর বিপরীতটাও সত্য ইবেন আবি মোলাইকাহ বলেছেন যখনই আসমা রাজিয়াল আনহা এর মাথা ব্যথা হতো তিনি মাথা চেপে ধরে বলতেন নিশ্চয়ই এটা আমার কোন গুনাহের কারণে হয়েছে এবং আল্লাহ এর অধিকাংশই মাফ করে দিয়েছেন এ বিষয়ে কোরআনের বক্তব্য পরিষ্কার এবং তোমাদের উপর যে সব বিপদ আপদ পতিত হয় তা তোমাদেরই কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন সূরা শুরা আয়াত 30 ও সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রেইনজস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.rainjawsmedia.org অথবা ফেসবুক পেজ